আয়সা রাজেল্লাউত আলহ্নাউতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সঙ্গে তার কোনো একজন স্ত্রী ইতিকাপ করেছিলেন তিনি রক্ত ও হলদে পানি বের হতে দেখতেন আর তার নিচে একটা পাত্র বসিয়ে রাখতেন এবং সেই অবস্থায় সালাত আদায় করতেন